ونشهد أن لا إله إلا الله وحده لا شريك لا ونشهد أن سجدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله ুতলি আশা বল আদুফ আও বিশ নিজি বিল্লাহি রহ্ম নিহে আলিফ্লা কিভী কুদল্লি মু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 وَبِاٰخِرَتِهِمْ يُؤْتُونَ ۗ اُولٰٓئِكَ عَلٰى هُدًى مِّنْ رَّبِّهِمْ ۚ هُمُ الْمُفْلِحُونَ হজরা محترم حاضرین अपनारा हजरत मदनी साहेब दहमद बारा तुहम बया, उर्दू बयान जरा परिष्कार बुझे ता तो बयान मर्म मौ बुझते पे जरा मनोजर साथ आगे पर कथा परिष्कार बुझते पर ता विषय अनुधावन करते हादिसर विभिन्न अंश तिलावत कर प्रथम नाम कथा तद सम्पर् तर सतानदि कथा यमज हल इलमाम पाचटा स्तम्भर द्वित स्तम्भ हम सब मुसलमाना जानी विश्वास करीलाम धर्म वित्ती पाचटा फाउंडेशन पासा प्रथमता हल काले करा और द्वित हल नाम काएम करा আমি আপনাদের সামনে যে আয়াতগুলি তিলাবাত করেছি সেই আয়াতগুলির ভিতরেও নামাজ কায়েম করার কথা উল্লেখ আছে কাজেই নামাজ সম্পর্কে আমরা ওই আয়াত যখন সামনে আসবে তখন আরো কিছু কথা শোনার বোঝার চেষ্টা করব যে আয়াতগুলি আমি তিলাবাত করেছি এইগুলি সুরাতুল বাকারার প্রথম দিকের আয়াত पुरान शरीफर मध्ये सर्वमोट एक सौ चौदह सुरा आर मध्य सबसे बड़ सुरार नाम हल सुर बारा और सबसे सुरार नाम हल सुरतुल काउसारुर काउसारे मात्र छोट छोट तीनटी आयात और सुरतुल बारा प्राय आड़ाई पारा जुड़े एक सुरा এই সুরার প্রথম দিকের কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ধারাবাহিকভাবে আয়াতগুলি আজকে এবং আগামীকাল আপনাদেরকে বুঝাবার চেষ্টা করব আপনারা মনোযোগ দিয়ে শোনার বুঝার চেষ্টা করবেন এর ভিতরে আমাদের কথা আবারও আসবেন মুসলমান হিসাবে আপনাদের সকলের জানা থাকার কথা যে কোরআন শরীফের সর্বপ্রথম সুরার নাম সুরাতুল ফাতেহা द्वित सुरार नाम सुरतुलो आया भाषा फातेहार मध्य सत्य आयात रही सूरतुलतेहार से ही आयात गुली समस्त नामजी नामाते पड़ार व्यवस्था প্রথম রাখাতেও সুরাতুল ফাতেহা পড়তে হয় দ্বিতীয় রাখাতেও সুরাতুল ফাতেহা পড়তে হয় তৃতীয় রাখাতেও সুরাতুল ফাতেহা পড়তে হয় চতুর্থ রাখাতেও সুরাতুল ফাতেহা পড়তে হয় জন্য আল্লাহ ফটর্বুল আলমিন এই সুরার এক নামকরণ করেছেন সুরাতুসবেল মাসামি ওই সাত আয়াতের সুরা যে সুরা বারবার পড়তে হয় এমনকি এক হাদী বলেন যে ব্যক্তি তার নামাজে সুরাতুল ফাতেহা করবে না তার নামাজি হবে না আবার ভিন্ন হাদিসে রসুল করিম সল্লু আলহি ওসাল্লাম বলেছেন মন কানু ইমামুন ফাঁরা আতুল ইমামা আতুল যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বে তার পক্ষ থেকে সুরা কেরাত ইমামে পড়বে কাজেই যেই ব্যক্তি সুরাতুল ফাতেহা পড়বে না তার নামাজ হবে না কথাটা মুক্তাদিদের জন্য না ইমাম এবং একাকর্ণেওয়ালার জন্য এই কথাটা সঠিকভাবে বুঝতে না পেরে অনেকেই পিরাপিরি করে মুক্তাদিদের দ্বারা সুরাতুলা করাবার জন্য এটা বোলপথ এটা ভ্রান্ত আল্লাহ পরিষ্কার কোরানে বলেছেন নামাজে যখন কোরআন পড়া হয় তখন তোমরা তোমরা বলতে এই মানসাহ नामे जख कुरान तलावा क्या करुमरा बोलते चुप तक अल्लाह बोलें नामे जख कुरान तलावातरा तक तुमरा चुप तको कुरान तेलाव करवें इमाम चुप तक कारा मुक्त তাদের যে হাদিসে রসুল করিম সল্লি সাল্লাম বলেছেন সুরাতুল্ফা তেহানা পড়লে নামাজ হবে না সেই হাদিসটা মুক্তাদের জন্য না ইমাম এবং একা পর্ণেওয়ালার জন্য ইমাম এবং একা পর্নেওয়ালার জন্য এটা আমার আলোচ্য বিষয় কথায় কথায় আশ্রয় জন্য বলা আজকাল মাঝে মাঝে ফাঁকে ফাঁকে এমন কিছু লোক পাওয়া যায় যারা এগুলি নিয়ে আবার আগে এদের বাড়াবাড়িতে পড়বেন না এদের ভুল বুঝানিতে পড়বেন এই সুরাতুল ফাতেহাদের মুসল্লি প্রতিটি রাখাতেই পড়তে হয় সুরাতুল ফাতেহার ভিতরে মুসল্লি কি বলে আল্লাহ আল্লাহরুল আলমিন সুরাতুল ফাতেহার যত নাম রেখেছেন এর মধ্যে একটা নাম আছে সুরাত এর অর্থ হল আল্লাহর কাছে দোয়া করার নিয়ম পদ্ধতি শিক্ষা দেওয়ার সুরাত সুরাতুল ফাতেহার ভিতরে আল্লাহ বন্দাদেরকে নিয়ম শিক্ষা দিয়েছেন আল্লাহর কাছে কোন নিয়মে দোয়া করবে নিয়মটা কি আল্লাহ বলেন প্রথম বলেন আলহামদুলিল্লাহ হিবাবিল আলামিন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক এখানে শিক্ষা দিয়েছেন তোমরা যে আল্লাহর কাছে দোয়া করবে সর্বগ্রতম সেই আল্লাহর প্রশংসা দুই নম্বর আয়া রহমান ইব্রাহিম আল্লাহ অত্যন্ত মেহরবান অতিশয় দয়ালু এখানে আল্লাহ শিক্ষা দিয়েছেন যে আল্লাহর কাছে দোয়া করবে আগে সেই আল্লাহর গুণগানরাও তৃতীয় আয়াতে বলা হয়েছে ইয়াকুয়া ইয়াক্তাইন মালিক দিন তৃতীয় আয়া এই আয়াতে এর অর্থ আল্লাহ আল্লাহরের দিনের মালিক এর মধ্যে শিক্ষা দেওয়া হয়েছে তোমরা যে আল্লাহ করবে সে আল্লাহর মর্যাদা বর্ণনা করো আল্লাহ হাসরের দিনের মালিক এটা আল্লাহর একটা মর্যাদা তারপরে চতুর্থ নম্বর আয়াতে বলা হয়েছে चतुर्थ तु आया कथार माध्यमे शिक्षा देवा तुम्हें कून अधिकारे आल्लर का दुआ करल्लाह कारण तुम दुआ कबुल कर तुमार मध्य आल्ला मध्य सम्पर्क की बोलो ইয়া ইয়াকা নদুর ভিতরে সে সম্পর্ক বলে দিল আমরা আল্লাহর এবাদত করি আমরা হলাম আল্লাহর বন্দা আর আল্লাহ হলেন আমাদের মাহবুল আমরা আল্লাহর গুলাম আর আল্লাহ আমাদের মনি গুলাম মনিবের কাছে না চাইলে চাইবে কার কাছে আর মনিবে গুলাম রে না দিলে দিবে কারে এই হইল আল্লাহর মধ্যে আমরা আমাদের মধ্যে সম্পর্ক বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো আমাদের মধ্যে আর আল্লাহর মধ্যে সম্পর্ক কি গুলাম মনিবের সম্পর্ক কি সম্পর্ক গুলাম মনিবের সম্পর্ক আমরা আলাম আল্লাহর গুলাম আর আল্লাহ হলেন আমাদের মনিব গুলামে কার কাছে চাইবে মনিবের কাছে মনিপ কারে দান করবে গুলাম এই হইল সম্পর্ক এই আয়াতের ভিতরে আল্লাহ শিক্ষা দিয়েছেন আল্লাহর কাছে যে তোমরা দোয়া করবে সম্পর্ক কি বলো সম্পর্ক না থাকলে কোন অধিকারে তোমরা দোয়া করবে আর কেন আল্লাহ তোমাদের দোয়া করুগ তারপরে পাঁচ নম্বর আয়াতে আল্লাহ দোয়ার মূল বিষয়বস্তু উল্লেখ করেছে ইহদিনিম আমাদেরকে সুজাপদ দেখাও আমাদেরকে সুদাপদ দেখাও कथाए जानाते फिर जावर सुजा पद सूजापथे काननाते जान मानुष पृथ्वी एसे आर पृथ्वी के विदाय हो जाननाते फिर जानले जान नाम सारागति नाई কাজী জান্নাতের পথে তো আমি নিজে নিজে চলতে পারবো না হে আল্লাহ তুমি আমাকে জান্নাতের সুজাপথ দেখাও এবং সেই পথে আমাকে চালাও এইটা হইল সুরাতুল ফাতেহার ভিতরে যে আল্লাহ আমাদের দুয়া শিক্ষা দিছেন এই দুয়ার মূল সাবজেক্ট হইল ওইটা সিরাতল মুস্তাকিম আমাদেরকে জান্নাতে যাওয়ার সুজাপদ দেখাও আদি সে তফসিরে উল্লেখ আছেন আমাদের দ্বারা যখন মুসল্লিরা এই কথাগুলি বলতে থাকে সাথে সাথে আল্লাহ তার কথার জবাব দিতে থাকেন যখন মুসল্লি বলে আল্লাহামদুল্লাহ আল্লাহ তার জবাবে বলেন হামিদানি আব্দি আমার বন্দা আমার প্রশংসা করল যখন মুসল্লি বলে আর রহমান ইরাহিম আল্লাহ তার জবাবে বলেন আসনাল আব্দি আমার বন্দা আমার গুণগ্যাঙ্গাই যখন মুসল্লি বলে মালিকিউমিদিন আল্লাহ তার জবাবে বলেন মজ্জাদি আব্দি আমার বন্দা আমাকে সম্মান দিল যখন মা ইয়া কানা ইয়া কান্তাই আল্লাহ বলেন বন্দা এবাদত আমার জন্য করলো আর সাহায্য আমার কাছে চাইল কি সাহায্য ব্যস্তে যাওয়ার সুদা তৎ চায় আল্লাহ বলেন লাকামা আল তাইয়া আব্দি ওরে বন্দা তুই যে জিনিসটা আমার কাছে চাইলে এইটা আমি তোরে দান করে দিল কি চাইল ব্যস্তে যাওয়ার সুদাবত কি চাইল ব্যস্তে যাওয়ার সুদাবত আল্লাহ জবাবে কি বললেন দিলাম এখানে আমাদের একটা কথা বুঝতে হবে एक जगारे जैाते जा मानुष से पथ चिने का चाहे हमारे पथा देखाओं शुद्ध बोलें देखाइया दिल द्वारा देखाइया देवाई ना वास्तव में देखाइया दीते देखाइया दिल शुदू ब देखाइया दिल इनकी पथ देखाइए देवा গঙ্গা সুরাতুল ফাতেহার ভিতরে আল্লাহর কাছে চাইল যে আমাদেরকে জান্নাতে যাওয়ার সুজা পথ দেখাইয়া দাও আল্লাহ বলেন দেখাইয়া দিলাম বাস্তবে দেখাইলেন কোথায় আপনারা আগেই বলেছেন দেখায় পথ দেখাইয়া দাও যে বলল তারে দেখাইয়া দিলাম বললেই দেখাইয়া দেওয়া হয় না বাস্তবেও দেখাইতে হয় মসজিদের ভিতর থেকে একটা রূপ বাইরে যাবে বাইরে যাওয়ার দরজাটা সে জানে না নূতন মানুষ আপনার কাছে বলল যে ভাই এই মসজিদ থেকে বের হবার দরজাটা কোথায় আপনি শুধু দরজা এদিকে বললে হবে না দেখাইতে হবে আঙুল উঠে দেখাইতে হবে এইদিকে দরজা আল্লাহ তো এমনটা না বন্দা চাইলো আল্লাহর কাছে আমাদেরকে জান্নাতে যাওয়ার সুধাপদ দেখাইয়া দাও আল্লাহ শুধু বললেন দেখাইয়া দিলাম কোথায় দেখাইলাম এই প্রশ্নের জবাবে মুহাসির সুরাতুল ফাতেহার ভিতরে নমাজের মধ্যে আল্লাহ আর বন্দায় কথার লেনদেন হয় বন্দা চাইল কথার দ্বারা আল্লাহ জবাব দিলেন কথার দ্বারা বাস্তবায়ন শুরু করেছেন আল্লাহ আলিফ্লা মিম থেকে জন্নাতের সুধাপদ দেখানি শুরু করেছেন ত্রিশ পারা পুরাণ শেষে মিনাল জিন্নাতি ওয়ান নাচ পর্যন্ত বন্দাকে জান্নাতের জাননাতে যাওয়ার সুদাপদ দেখাইয়া শেষ করেছে শুধু দেখাইয়া দিলাম বললেন না বাস্তবেও দেখাইয়া দিলেন জান্নাতের পথ দেখানির বাস্তবতা কোথার থেকে শুরু হইল আলিফ থেকে শুরু কোথায় গিয়া শেষ হইল মিনাল জিন্নাতিওয়ান নাচ পর্যন্ত গিয়া শেষ এই ত্রিশ পারা কোরআনের ভিতরে আল্লাহ সুরাতুল ফাতেহার জবাবের বাস্তবায়ন করে দিচ্ছেন তোমরা যে সুরাতুল ফাতেহার ভিতরে আমার কাছে চাইলে জান্নাতের সুরা পথ দেখার জন্য আমি তোমাদেরকে সেই পথ দেখা দিলাম এই পথে চলবে মরণের সাথে সাথে জান্নাতের পথে চলবে এই হইল সুরাতুল ফাতেহার সাথে त्रिस पारा कुरान सम्पर्काम कुरारुरारुरानी आया आया विषयगत कानेक्शन आई कनेक्शन बुझते पर मर्म बुझा सहज हो जाए কানেকশনটা না বুঝলে কোরআনের মর্ম বোধা কঠিন হয়ে যায় তাই এখানে এসে মুহাসির কেরাম লেখেন সুরাতুল ফাতেহার সাথে ত্রিশের সম্পর্ক কি সুরাতুল ফাতেহার ভিতরে আল্লাহ বলেছেন তোমাকে সুদাপ দেখাইয়া দিলাম আর ত্রিশপালা কোরআনের ভিতরে দেখাইয়া শেষ করলাম এবার আমার কথা বুঝে থাকলে বলুন আল্লাহ বল্লাকে বেহেস্তে যাওয়ার সুদাফত দেখানি শুরু করলেন কোথার থেকে আলিফ মিম থেকে শুরু শুরু এখান থেকে বাকারা হয়েছে এই সুরার নাম সুরাতুল বাকারা বাকারা শব্দের বাংলা অর্থ হল গাভিল ইংলিশে আপনারা কি বলবেন জানি না কাউ কাউম बकारा शब्द बांगला अर्थ हल गाभी गाभिर नाम पवित्र कुरान सबसे बड़ सुरार नाम रखलें आल्ला बेपारा शब्द अर्थ का शुना मात्री अनेक मन प्रश्न जागे जाभिर नाम पवित्र कुरान सबसे बड़ सोराटर नाम रखलें आल्लाटनाटा की घटनाता हल ये गावी बोलते जेको गाभि बुझानो है হদরত মুসা সালামের জমানার একটা বিশেষ গাভীর ঘটনা এই সুরার ভিতরে বর্ণনা করা হয়েছে যে ঘটনার মধ্যে ক্যামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য লেসন রয়েছে লেসন ওই লেসনটার দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আল্লাহ এই সুরাটাকে সুরাতুল বাকারা নামে নাম করেছে বলেন তো যে কোনো গাভীর কথা মুসা মুসা সালামের যুগের একটা বিশেষ গাভীর কথা সেই গাবির গঠনার ভিতরে সেই যুগের মানুষের জন্য শিক্ষণীয় বিষয় ছিল না সর্বযুগের মানুষের জন্য আছে ওই শিক্ষাঠার দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আল্লাহ এই সুরাটাকে সুরাতুল বাকারা নামে নামকরণ করে সেই গাভীর গঠনার সবিস্তারে বলতে গেলে আজকে এবং কালকের সম্পূর্ণটা সময়ে গাবির গঠনার ভিতরে শেষ হয়ে যায় না আলিফ বুঝতে পারবেন না লাম বুঝতে পারবেন না মিম বুঝতে পারবেন না জালিকাল কিতাব বুঝতে পারবেন না বুঝতে মুবেন শুধু গাভীর গঠনা আগাগুরা বুঝতে এই গাভীর ঘটনার সংক্ষিপ্ত সার হলো। হজরত মুসা আলহ ইসলামের জমনায় তার উন্মতেরা একদল উন্মতেরা একটা বস্তিতে বসবাস করত একটা গ্রামে বসবাস করত একদিন রাত পোহারিয়া দেখা গেল সদর রাস্তায় তাদের সর্দারকে কে মারিয়া নিহত করিয়া লাশ আছে। গুফনে রাত্রে মারছে এই এই গ্রামের সর্দারকে কে মারছে কেউ জানে না এরা দল বেদে মুসা আলহিসাল্লামের কাছে আসলো এবং বলল যে আমাদের এই সর্দারকে কে খুন করেছে যদি আপনি বলতে পারেন তাহলে আপনার উপর আমরা আমাদের সমাজে এমন কিছু মুসলমান পাওয়া যায় যারা বললে যে এই এইরকম আমাদের ওই প্রশ্নের জবাব দিতে পারলে আমরা কুরআ হাদিস মানব কেন আপনার প্রশ্নের জবাব যিনি দিতে পারলেন না এই দুষ্টটা কি কোরআনের তাহলে উনি যে আপনাদের কোরআন না কে কোরআন কি অপরাধ করল। আপনার এরা এরকম একটা শর্ত লাগিয়ে দিল যে আপনি আমাদের এই সরকারকে কে খুন করলো এটা বলতে পারলে আপনাদের প্রতি আপনার প্রতি আমরা মুসারিসালাম সরল মনে ভাবলেন আল্লাহ তো অবশ্যই জানেন কে খুন করেছে আমি যদি আল্লাহর কাছ জিজ্ঞাসা করে যদি এদেরকে বলে দে আর এরা সবাই যদি এই কারণেই মানানের সবাই তো যার থেকে এই শর্তের উচিলায় যদি এদেরকে যাহার নাম থেকে বাঁচানো যায় তবুও তো বা তাই আল্লাহ মুসা মুসাল ইসলাম ইসলামকে মুসালিসাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ এই লোকটাকে খুন করেছে কে আল্লাহ ফখরবুল আলম বললেন খুন করেছে কে এই প্রশ্নের সুজার জবাব আমি আপনাকে দেব না আপনিও তাদেরকে দেবেন এই জাতিটা সুজা নয় বাতিটা জাতিটার স্বভাব থাকা জাতির স্বভাব বাকা কেমন বাকা একটু করে বলছি এই জাতি সুজা জাতি না এই জাতির সুজা ক্লাবের যোগ্য নন বাঁকা জাতি এই জন্য বাঁকা জবাব দিতে হবে কি জব বলে আপনার তাদেরকে বলে দিন একটা গাবি জবাই করে সেই গাভীর বুঝতে যেন এই নিহত ব্যক্তির শরীরে স্পর্শ করে তাহলে ওই ব্যক্তিটা নিজেই জিন্দা হয়ে বলে দেবে কে তারে খুন করলো এবং কেন বললো একটা গাবি তো ভাই মুসাল সরল সুজা বলে দিলেন আরম্ভ হইল এরার বক্রতা আরম্ভ হইল এরার বাকামি গাবি তো কতটাই আছে কেমন রঙের গাবি এটা তো আল্লাহ বললেন না কাজে আমরা এটা বলো কি মনে করেন জাতিটা সুজা না বাকা আল্লাহ বকরবুল আলমিনের কাছে মুসানবী আবার জিজ্ঞাসা করলেন আল্লাহ এরা জানতে চাই গাবির রংটা কেমন আল্লাহ বলে দিলেন গাবির রংটা যেন হয় টকটকা হলুদ রঙ্গি এই প্রশ্ন করত না আল্লাহ রঙ্গের কথা বলতেন না যে কোনো গাভি দবাই করলে উদ্দেশ্য সফল হইত কিন্তু এরা প্রশ্ন করে মানার জন্য নয় প্রশ্ন করে বেড়াদাল সৃষ্টি করার জন্য এইরকম প্রশ্নকারীর অভাব নাই বর্তমান দুনিয়ার মুসলমান সমাজে জানার জন্য মানার জন্য প্রশ্ন করে না ফ্রেস লাগানোর লাগি প্রশ্ন করে আমার একদিন বাংলাদেশের এক বন্ধ ফিরে প্রশ্ন করে কয় কোরআ তকসিদে করো কুনচুরাত বা নাই বলতে পারবা কুনসুরাতসুরাত বা নাই জানলে খামফা প্রশ্ন আমি বললাম বলতে পারলে কয় বলতে পারলে সাব্যস্ত তুমি কোরআন কোরআন জানো আমি বললাম দেখো আল্লাহ সুরার মধ্যে বা নাই আর ইন আর সুরার মধ্যে মিন্নাই হয়েছে কি বলে যে না জানলে কোন কাজটা একটা পরব আর জানলে কোন কাজটা সারা দেয়ব জানলেও কোনো লাভ নাই না জানলেও কোনো ক্ষতি নাই কিন্তু আমি যদি বলতাম যে আমি জানি না তখন বলতো তোমার কথা মানি না এইটাই মতলব বুঝে থাকলে বলুন জানার জন্য মানার জন্য প্রশ্ন করে না বেড়াতাল সৃষ্টি করার জন্য প্রশ্ন করে বেড়াদাল আমি তাহলে বললাম তোমাকে একটা এই কথা জিজ্ঞেস করবে আপনাদের সাথে কি আমরা পারবো হে আবার ইন্টারভিউ নে হ্যাঁ আর এখন বলে আমার সাথে পাত আমি বলিটা তোর সাথে কম্পিটিশন করার লাগে না তোর একটা উপকারের লাগে একটা কথা জিজ্ঞাসা কর কত একে বলেন কোন কোন কারণেও দুবাঙ্গে জানা কয় না এটা তো জানে কুন নাই জানে আর কোন সুরাত বা নাই জানে কোন কারণেও দুবাঙ্গে জানে নমস্কার না বলে নমজে না জানে না গঠনটার জন্য বললাম যে আমাদের মুসলমান সমাজে এমন প্রশ্নকারীর অভাব নাই ফালতু প্রশ্ন করে বেড়াতার সৃষ্টি করার জন্য আসল কাজ এড়াইয়া যাওয়ার জন্য এই রকম বক্র স্বভাব ছিল ওই জাতিটার যে জাতির মধ্যে মুসা ইসলামের এই ঘটনা বল যখন মুসানবী বলে দিলেন গাবিজার রং কেমন হওয়া চাই তকা হরুদ রং বলে হলুদ তো অনেক দাবি আছে বয়স কত হবে তা তো আল্লাহ বলেন আল্লাহ খাসে মুসানবী আবার জিজ্ঞেস করে বলে দিলেন আল্লাহ জানিয়ে দিলেন বয়সটা হবে তার মাজারি বয়স কচি বয়সারও জানা না হয় বৃদ্ধ বয়সেরও জানা না হয় গাভিটা যেন মাজারি বয়সের হয় অথচ যে কোনো বয়সের গাভি তবে ফেলে তার উদ্দেশ্য সব হল অবস্থা বোঝা থাকলে বলুন প্রশ্ন করা জানার জন্য মানার জন্য বেড়া জাল সৃষ্টি করা এবার তারা বলে মাগারি বয়সের হলুদ রঙের গাভিও তো অনেকটাই হতে পারে সুনির্দিষ্ট কোন আলামত বলে দিন কেমন যে আলামতটা একটা গাবির মধ্যে পাওয়া যায় আবার জিজ্ঞেস করলে তো বুঝলাম কিন্তু এমন একটা আলামত চাই যে আলামত শুধুমাত্র একটা গাবির মধ্যে পাওয়া যায় এবার আল্লাহ এক গুলা আলামিন আলামত বলে দিলেন যেই গাবিটা জীবনে কোনদিন কোন কাজে লাগানো হয়নি কাজে ব্যবহার করা হয়নি না হাল ব্যবহার করা হয়েছে না কুয়ার পানি উত্তোলনে ব্যবহার করা হয়েছে না তার কাজে কোনদিন দোয়াল থোয়ানো হয়েছে সম্পূর্ণ নিখুত যার মধ্যে কোন রকমের খুঁত নাই কোন রকমের দাগ নাই শেষবারের প্রশ্নের সময় তারা ইনসা আল্লাহ বলেছিলেন বা ইন্না ইনসা আল্লাহ মত বারবার প্রশ্ন করতেছি আপনাকে সরি দুঃখিত হবেন না এইবারের প্রশ্নটা যদি বলতে পারেন তাহলে ইনসা আল্লাহ আমরা আমলতা করেন্লা শব্দ যুগ করেছিল এই জন্য শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে ওই গাভি দোবাই করার তৌফিক দান করেছেন তা যদি না বলতো তাহলে ক্যামত পর্যন্ত যদি প্রশ্ন করতে থাকত আল্লাহ ক্যামত পর্যন্ত শর্ত লাগাইয়া দিতেন কোনদিন তাদের উদ্দেশ্য সফল হত এটা হল ইনসা আল্লাহবাল্লা বর্বর ইনশা আল্লাহবালার ব্যাপারে আলাদা মশালা আছে আলাদা গঠন আছে আলাদা অনেক কিছু আছে তুরু মুসলমান ভবিষ্যতে কোন কাজ করবে ভবিষ্যতে কোন কথা বলবে এমন কথা বলার সাথে সাথে ইনসা বলা উচিত ইনসা আল্লাহ অর্থ যদি আল্লাহর ইচ্ছা হয় আমি আগামীকাল তোমার কাছে আগবো যদি আল্লাহর ইচ্ছা হয় আমি আগামী কাল তোমাকে অমুক কাজ করে দেব যদি আল্লাহর ইচ্ছা হয় কেন কারণ আমি হাজার চেষ্টা করলেও কোনো কাজ হবে না যদি আল্লাহর ইচ্ছা না দেয় এই জন্য ইনশাল্লাহ এই পর্যন্তই ইনশাল্লাহ সম্পর্কে আজকে মনে রাখি এইবার তারাই অনেকটা দাবি খুশ করতে বাইরে যে অনেকটা দাবি পাওয়া যায় বেটে কার তিনটা সপ্তাহ পাওয়া যেতে হবে একটা মাজারি বয়স हलुब्रम और निखुतु नैर संसार गाभिरा व्यवहार कर एक ब्यक्ति तर गुष्टर मध्य एक लूप छत्यंत शेष्ट एक बसुरुट एक शिशु ऐले रेखे मारा गया हटा কাজে এই বাসুরটা তোমার নাম এই জঙ্গলে ছেড়ে দিলাও। আর আমার ছেলে কিভাবে রুজি করবে কিভাবে খাইবে কিভাবে জীবনযাপন করবে কিভাবে পেট পালবে এর জন্য দুনিয়ার কোনো মানুষের ভরসা করলাম না দুনিয়ার কোনো সম্পদের ভরসা করলাম না আল্লাহ আমার সন্তানকে তোমার হাওয়ালা করে আল্লাহ রব্বুল আলমিনের কুদ্রতে সেই বাসুর যেহেতু আল্লাহর নামে সেরা দিল এই জন্য কোন মানুষ এই বাসুরটাকে কোনো কাজে লাগাইছে না জঙ্গলে তাকে আর স্বাধীনভাবে খায়ার মুঠা তাজা হয় এই ছেলে যখন বয়স্ক হইল ওই লোকেরা হজরত মুসা সালামের কাছ থেকে তিন শর্ত উদ্ধার করিয়া গাবি খুঁজতে বের হইল খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে আইয়া দেখে একটা ছেলে একটা গাবি গাছ খাওয়াইতেছে এই গাভিটার মধ্যে তিনটা গুণ পাওয়া যায় ওই ছেলে সেই গাবি জিজ্ঞেস করলো ছেলে তোমার এই গাভি কি করবে আমাদের কাছে সে বলল যে না আমি তো বলতে পাব না আমার মাকে জিজ্ঞেস করতে হবে জিজ্ঞেস করে আমরা গাবির কাছে দাঁড়ায় রইল আর ছেলে থাকালো তার মাকে জিজ্ঞেস করতে। বলে মা একদল লোক এসেছে আমাদের গাবিটা কিনতে চায় তাদের বিরাট বড় একটা কাজ হবে এই দ্বারা এই গাবি জবাই করে এর একটুকা বুঝত ওই সর্দারের শরীর স্পর্শ করলে ওই সর্দার জীবিত হয়ে নিজেই বলে দেবে কে তার এখন করলো এবং কেন কোন করলো কত বড় কাজ হবে গাভীর দ্বারা এই জন্য এই গাভিটা তারা কিনতে চায় আমি আপনার মতামত ছাড়া বিক্রি করি নেই আসলাম আপনার মতামতের চোখ মা বললেন ওদেরকে গিয়া বলো যদি গাবির দাম পিন দীর্হাম রুফার দ্বারা একটা পয়সা তৈরি হইত সেই যুগে যার নাম ছিল দীর্হাম तीन दीर्ह ग मूल्य तय बिक्री कर फिर फिर आसार पथे रास्त पल एक लोक से लोक तुम तुम गाबी बिक्री कर अनुमति पाई तुम मायर का रास्तार मुख तीन दिन हामे बिक्री कर दीर्म द्वारा बिक्री कर ले मायर कथा रक्षा होना पैसार मूल्य मायर कथा रक्षार मूल्य वरुण गठनर भिखर मत अनेक किस क्या তখন ওই লোকটা রাস্তায় দ্বারায় রেল বলল যে ঠিক আছে তোমার মাকে আবার জিজ্ঞাসা করো যে রাস্তায় একটা লোক সয়দির হামের দ্বারা কিনতে চায় বেসবো কিনা আবার সেটা হিরত গেল মায়ের কাছে মা বলল ঠিক আছে হামে যে তার কাছে বিক্রি করবে ফিরে আসা লুকটাকে বললো যে আমার মা বলেছেন সয়দির হামেজে কিনতে চায় তার কাছে বিক্রি করব। লুকটা বলে আমি এটা নয় দীর হামের কিনতে চাই সে বলে না আমি নয় হামে বেজবো না বলে কেন আমার মা বলছেন সয়দীর হামের কথা এইভাবে কয়েক দফা আসা যাওয়ার পরে এই পথের লোকটার ছেলেটাকে বলল যে তোমার মাকে গিয়া বলো আমি এই গাইয়ে এই গাবির খরিদ্দার না আমি কোনো মানুষ না আমি জিবরিল ভিতিসটা আল্লাহ পাঠাইছেন আল্লাহ পাঠিয়েছেন এই জন্য যে তোমরা এই গাবির মূল্য যদি নির্ধারিত মূল্য যদি এদের কাছে চাও তাহলে তোমরা যথেষ্ট পরিমাণ মূল্য পাবে না তোমরা এদের কাছে অঙ্কের মূল্য চাও এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য আসি জিব্রাইলের কথা মতো এই ছেলে ওই দলের লোকের কাছে বল। যে তোমরা যদি আমার এই গাবি কিনতে চাও গাভি কিনার পরে গাভি জবাই করে তার চামড়া উঠাইয়া চামড়ার মধ্যে যে পরিমাণ স্বর্ণ ডুখাইয়া গাছুরি বানলে জাগা হয় ওই পরিমাণ স্বর্ণের বিনিময়ে কিনতে চাইলে বোনাই নেবে একটা গাভির সামড়া দিয়া কি পরিমান স্বর্ণ গাছটি বানা যাবে ফার্স্ট বরি না ফার্স্ট মনের চেয়েও বেশি ফার্স্ট মনের চেয়েও अत सब दिक देते तराट बड़ समस्या आटका फिर रही है कारण शेष पर तो विपुल स्वर्ण दिया गा क्या आल्ला दुनिया को मानुषर हावला करलम ना दुनिया को सम्पर भरसा करल ना हार कि भाव लालित पालित होपारे हमारे तुमार हावला करलम तुम्हारा भरोसा करलम आल्लादान दिल क এবার আমরা যদি আমাদের ছেলেকে হারাম রুদি না করলে খাইবে কিভাবে মনে ফিরে যাই আর হারাম রুদির ব্যবস্থা করে দিয়ে যায় তাইলে কোরআনের ঘটনা আর আমাদের বাস্তব জীবনে খাপাইল না বে খাপ্পা হইল দেখুন তো এই ঘটনার ভিতরে আমাদের শিকার মতো আছে কিনা এরপর তারা গাভি কিনে নিয়ে গাবি তোবাই করলো গাবির এক টুকরা মুস্ত নিয়ে ওই নিহত সর্দারের গায়ে লাগাইল সাথে সাথে সর্দার জীবিত হয়ে বলল যে আমাকে খুন করেছে আমার বাতিদা আমার আপন বাতিদা সে আমার মেয়েকে বিয়া করার জন্য দিয়েছিল সম্পদের সম্পদের কিসের সে আমার মেয়ের যুগ্য পাত্র নয় এই আমি বিয়ার মধ্যে অসম্মতি জ্ঞাপন করেছি তোমার কাছে বিয়া দেব না এই কারণে সে আমাকে খুন করেছে मेयर अभिभावक हुई निजे इच्छा स्वाधीन मत कर सम्पद मुल करो किस शिक्षण विषय पा पाइलना दुनिया के जुदी क्यों कुम्त में कुल क्या करा दिन आल्लासेरा पड़ते ही এই লেশনটাও এই গাভীর ঘটনার ভিতরে পাওয়া গেল কিনা এই জন্য আল্লাহ এই ভিতরে বর্ণনা করেছেন আর এই সুরাটাকে সুরাতুল বাকারা নামে নামকরণ করেছেন এই গাভীর নামে নামে সুরার নামকরণ করেছে। খুব সংক্ষেপে গাভীর ঘটনাটা করলাম ভুলে থাকলে এবার বলুন সুরাতুল বাকারা বাকারা শব্দের অর্থ গাবি গাবির নামে সুরার নাম করেছেন যে কোনো গাবি বুঝাবার জন্য না বিশেষ একটা গাবির ঘটনা সেই ঘটনার ভিতরে সর্বযুগের সর্বলোকের অনেক কিছু লেসন রয়েছে শিখার মতো ওইগুলি শিক্ষা দেওয়ার জন্য ওই শিক্ষণীয় বিষয়গুলির দিকে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ সুরাটাকে সুরাতুল বাকারা নামে নামকরণ করেছে সুরার প্রথমায় আলিফ ল আরিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিন একটা অক্ষর এগুলি কোনো শব্দ না অক্ষর ওয়ার্ড না লেটার লেটার এ অর্থ কি কোনো অর্থ নাই বি অর্থ কি কোনো অর্থ নাই সি এর কোনো অর্থ নাই যতক্ষণ পর্যন্ত লেটারগুলি গুলি মিলিত হইয়া কোনো ওয়ার্ড না হয় ততক্ষণ পর্যন্ত তার কোনো অর্থ হয়। অথচ কোরআন শরীফের সবচেয়ে বড় সুরাক শুরুতেই আল্লাহ তিনটা লেটার দিলেন আলিফ লাম মিম আলিফের তো কোনো অর্থ নাই অর্থহীন কথা কেন আল্লাহ কোরআনে দিলেন লামের তো কোনো অর্থ নাই অর্থহীন কথা কেন আল্লাহ কোরআনে দিলেন মিমের তো কোনো অর্থ নাই অর্থহীন কথা কোরআনে কেন দিলেন এখানে এক প্রশ্ন এই প্রশ্নের জবাবে মুখশ্রী লিখে নাম লিখেছেন আল্লাহ কোরআনের বিভিন্ন সুরার শুরুতে যে কতগুলি অক্ষর ব্যবহার করেছেন অর্থহীন অবস্থায় নয় কোনো না কোন অর্থ উদ্দেশ্য করেই আল্লাহ এই অক্ষরগুলি ব্যবহার করেছেন এবং আমাদের ভাষার মধ্যেও তার নিয়ম চালু আছে যেমন এক ব্যক্তি তার নাম লেখে এবারে এ টি এম মুস্তফা কামাল এ তো একটা অক্ষর কি অর্থ টি তো একটা অক্ষর কি অর্থ এম তো একটা অক্ষর কি অর্থ তুমি তোমার নামে এই অক্ষর গুলি অর্থহীন অক্ষর যে যে উদ্দেশ্যে ব্যবহার করেছ আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল বা কারা শুরুতে এই অক্ষর গুলি সেই উদ্দেশ্যেই ব্যবহার করেছ আপনারা যদি বলেন যে আবু শব্দ বুঝাইছে এম অকরের দ্বারা সে মোহাম্মদ শব্দ বুঝাইছে তার পূর্ণ নাম হলো আবু তুফাইল মোহাম্মদ মুস্তফা কামাল সম্ভাবনা আছে সম্ভাবনা নাই क्योंकि जे नुक्ता नाम एटीएम व्यवहार करीएम आबू तुफर मोहम्मद बुजाइव व्यवहार करनी आबू ताहर मुहम्मद बुझावर करी तैली आह्वे सम्भव्य तरह कतमीबाबुल আলিফ লাম কোন অর্থ উদ্দেশ্য করে ব্যবহার করেছেন আপনি যদি সম্ভাব্য অর্থ বলেন ক্যামতির দিন আল্লাহ যদি বলেন এই অর্থ আমি উদ্দেশ্য করিনি তাহলে বিষয়টা সহজে বোঝার জন্য একটা উদাহরণ দিয়ে গল্প দেওয়া শুনে মাস্টার তার ছাত্রকে বলে বিবিসি অর্থ কি বলতে পারো বিবিসির খবর আছে না मास्टर छात्र के बोले बारो छ गर्दिस बेबीस्कुट कोम्पानी सर बीबिस बेबी विस्कुट कोम्पानी मास्टर को बड़ी ब्यादब सेले तो मास्टर जखन बल बारिर् तो तर्थ ना होते अक्रगुल संभव्य अर्थ क्यों बोलते बे कितु जे व्यवहार कर सठिक और जरा अन्य अर्थ बल्बे तार अर्थ सठिक ना होते चेतनी भावे गुल সুরাতুল বাকার শুরুতে তিনটা অক্ষর ব্যবহার করেছেন আলিফ লাম মিম আপনি যদি বলেন যে সম্ভব আছে আলিফ দ্বারা আল্লাহ বুঝাইছেন লাম দ্বারা জিব্রাইল বুঝাইছেন মিম দ্বারা মুহাম্মদ বুঝাইছেন অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে মোহাম্মদের কাছে নাজিল করা আপনি বলতে পারেন কিন্তু আল্লাহ যদি কেয়া মত বলেন যে না আমি এই এই অর্থ বুঝাইয়া ব্যবহার করিনি তাহলে আপনার সম্ভাবনা বাতিল দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ কোন উদ্দেশ্যে এই অক্ষর কোন অর্থ বোঝাবার জন্য অক্ষর ব্যবহার করেছেন অর্থগুলি দুনিয়ার মানুষের কাছে আল্লাহ ব্যক্ত করেননি গোপন রেখেছেন এবার বলুন তো অর্থ আল্লাহ ব্যবহার করেছেন না অর্থ উদ্দেশ্য করে কোন অর্থ আল্লাহ উদ্দেশ্য করে ব্যবহার করলেন আমাদেরকে বলে দিয়েছেন না গুফন রেখেছেন গুপন রেখেছেন কেন গুফন রাখলেন এগুলি এমন ব্যাপার যেগুলি দুনিয়ার জীবনে জানলে আমাদের মারাত্মক ক্ষতি হবে শুধু আখেরাতের জীবনে জানলে হকার হবে এই জন্য দুনিয়ার জীবনে গুপন দেখেছেন আখেরাতে আমাদেরকে বলে দেবেন কথা বুঝতে পারলেন এছাড়া এই আলিফ লাম মিম তিনটা অক্ষর মুহাম্মাদুর রসুল্লাহ সাল্ল্লাহ আলহি ওসাল্লাম যে সুযুক্তই আল্লাহর নবী ছিলেন এই কুরাণ যে সত্যই আল্লাহর নাজিল করা কালাম তার একটা জ্বলন্ত প্রমাণ আল ইসলামিম কুরানের সত্য তার একটা জ্বলন্ত প্রমাণ এবার আমরা এই কথাটা বলার চেষ্টা করি মোহাম্মদুর রসিউল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তার মায়ের গর্বে থাকা অবস্থায় বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন জন্ম হওয়ার ছয় বৎসরের মাথায় মাও ইন্তেকার করেছেন দাদা অভিভাবক হইলেন দাদা চাচা অভিভাবক হইলেন চাচাও ইচ্ছর বাবা ইন্তেকাল করলেন মা করলেন দাদা ইন্তেকাল করলেন চাচা ইন্তেকাল করলেন এইভাবে রসুলের জীবনের শুরুর থেকেই অভিভাবকগণ ইন্তেকাল করার কারণে রসুলের কাছে কোন শিক্ষা প্রতিষ্ঠান মাও পাইলেন না সেই সুযোগ দাদাও পাইলেন না সেই সুযোগ চাচাও পাইলেন না সেই সুযোগ যে কারণে তিনি কোন উস্তাদের কাছে লেখাপড়া না করেই চল্লিশ বছর বয়স আছে কোন উস্তাদের কাছে আলিফ বা তা সা এইগুলি পর্যন্ত কোন উস্তাদের কাছে শিখেননি আল্লাহ এমন ব্যবস্থা করলেন আল্লাহ ইচ্ছা হলো যে আমি তো ওনাকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি ওনার বাবা যদি থাকতেন আর ওনাকে কোন উস্তাদের কাছে লেখা লেখাপড়া করাইবার জন্য নেওয়া যেতেন তাহলে সেই উস্তাদ ওনার চেয়ে বড় সাব্যস্ত হইতেন আমার ইচ্ছা হইল ওনার বড় কাউকে বানাইব একমটটা বুঝতে পারতেছে না মা যদি বাস্তেন কোন উস্তাদের কাছে পড়াইবার জন্য দিতেন তাহলে যে উস্তাদ তারা পড়াইতেন সেই উস্তাদ তার চেয়ে মর্যাদায় বড় হইয়া যেতেন আমার এই নবীর চেয়ে মর্যাদায় যেন দুনিয়াতে কেউ বড় হইতে না পারে এই জন্য এই ব্যবস্থা আমি শুরুতে বন্ধ করি না এইভাবে সুলের কারিম সাল আলহিসাল্লাম কোন অক্ষর পর্যন্ত কোনো উস্তাদের কাছে না শিখে না শিখে চল্লিশ বছর বয়স্ক चल्ल बारे साथ आल्लाल्ला कलम नयी मुहम्मद मन गढ़ा बनाएर कलम नामे चाले मन गढ़ा बनाए बोलू এ শিখল না বি শিখল না সি শিখল না এমন লোকটা মন করা একটা ইংলিশ বুক কি বলে এ চিনে বি চিনে সি চিনে না এত বড় তারপরে কাজে কাজেই যদি তার কাছে এমন কিছু পাওয়া যায় তাহলে প্রমাণ হবে তার বানানো না অন্য দেওয়া তে তেমনিভাবে মোহাম্মদ রসুলুল্লাহকে আল্লাহ ইচ্ছাকৃত ভাবেই আৎক্ষরিক জ্ঞান বিচারিন না জীবনে কেন কোরআন নাজিল হওয়ার সময় যখন লোকেরা বলবে এগুলি মন বানায়া বলে তখন বিবেকদের বিবে তিনটা অক্ষর এই কথার জ্বলন্ত প্রমাণ যে এই কোরআন মোহাম্মদের মন অবানো নয় আল্লাহ নাজিল করা থাকলে বলুন তিনটা অক্ষর কিসের প্রমাণ। কোরআন যে আল্লাহ নাদির করা মোহাম্মদার মন বরাবার আরো নয় এর প্রমাণ এই তিনটা অপরের জ্বলন্ত প্রমাণ বিষয়টা আমাদেরকে বোধাইতে বলা এ বি সি যে না তার কোন কাছে এই লোক বিশাল একটা ইংলিশ বুক রচনা করতে পারবে তারপরেও যদি করে যে তুমি এলি সিটি নাম লিখিব পয়ইসা তুমি রচনা করছ তাহলে তার কথা গ্রহণযোগ্য তক্ষণ নয় এইভাবে আল্লাহ পাত্র বোলার আমি মোহাম্মদ রসুরুল্লাহকে কোন উস্তাদের মাধ্যমে কেন যখন কোরআন দিল শুরু হওয়ার পরে কেউ বলবে এই মন গড়াই বলছেন বিবেক জবাব দিতে পারে যে লোক আলিফ শিখল না বা শিখল না তিসপাড়া কোরআন মন গড়া বানায় কিভাবে তোর তোর মাথায় এত গান্না হইল কেন কেন সম্পর্কে যার সার মর্ম এই ত্রিশ পারা কোরআন মোহাম্মদুর রসুল্লাহর মন রচিত নয় আল্লাহর নাদিল করা কালাম আলিফলাম দ্বারা ইঙ্গিতে কথা পরিষ্কার হয়ে যায় যে ত্রিশপাড়া কোরআন মোহাম্মদ রসুল্লাহ মন গড়া রচিত আল্লাহ নাদিল করা কালাম আল্লাহ নাদিল করা এরপরে আল্লাহ কিতাব বলে আরো একটু ইঙ্গিতটা আরো পরিষ্কার করলেন বলে কথাটা একেবারে সুস্পষ্ট করে দিলেন যদি আল্লাহ বলতেন হাজাল কিতাব তাহলে অর্থ হইত এই কিতাব আল্লাহ হা দাল কিতাব না বলে জালিকাল কিতাব বলেছেন আমি আপনাদেরকে কথাটা উদাহরণের মাধ্যমে কেমনি বোঝাই ইংলিশে একটা কথা ছিল this book আর একটা সে বুক বলেন দুটা মর্ম কি দিস বুক বলতে কোন বইটা বুঝাইবে যে বইটা অনেক দূরে আর দেখ বুক বলতে কোন বইটা বুঝাইবে যে বইটা অনেক দূরে যদি আল্লাহ বলতেন তাহলে অর্থ আল্লাহ না বলে বলেছেন দেখ কেন আল্লাহ এই গঙ্গিতে বললেন আল্লাহ বুঝাতে চান এই কিতাবটা তোমাদের পৃথিবীর কেউ রচনা করেনি সেটা উপরে করা হয়েছে এবার বলুন এখানের কিতাব না সেখানের কিতাব তাহলে দিস বুক খাটে না দেখ বুক খাটে এই জন্য আল্লাহ হাজাল কিতাব না বলে জালিকাল কিতাব বলেছেন দিশ শব্দের পরিবর্তে দেখ শব্দ ব্যবহার করে হাজা শব্দের পরিবর্তে শব্দ ব্যবহার করে আল্লাহ ইঙ্গিত করে দিলেন ছিল অস্পষ্ট ইঙ্গিত জালিকা শব্দের মধ্যে রয়েছে সুস্পষ্ট ইঙ্গিত আর এর মধ্যে আল্লাহ পরিষ্কার ভাবে বলে দিলেন যে এই কিতাব নিঃসন্দেহে আল্লাহর নাজিল করা এটা যে আল্লাহর নাজিল করা কালাম এতে কারো কোনো কোন সন্দেহের কোন ফাকর নেই এটা কনের কথা বুঝতে থাকলে বলুন এই কিতাব সত্যই আল্লাহর নাজিল করা না মোহাম্মদের মন করা বানানো এইভাবে কিছু সন্দেহের সুযোগ আছে সন্দেহ করারও সুযোগ লা লালাই বাফিহি এতে কোন সন্দেহ নেই এখন কষ্ট জানে সাত আসমানের উপরে লহে মাহফুজ নামক একটা স্থান আছে যেখানে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর তত্ত্বাবধানে কোনো কিছু হেফাজত করে রাখা হয় সংরক্ষণ করে রাখা হয় জায়গাটার নাম লৌহে মাহফুজ সাত আসমানের নিচে না সাত আসমানের উপরে এই লৌহে মাহফুজ থেকে সাত আসমানের উপর থেকে এই কিতাব মুহাম্মদুর রসুল্লাহর মাধ্যমে দুনিয়ার মানুষের সমাজে আল্লাহ পাঠালেন কেন এত এতদূরের কিতাব দুনিয়াতে পাঠাইলেন কেন এই কিতাবে দুনিয়ার মানুষের জন্য কি আছে এই প্রশ্নের জবাবে আল্লাহ আল্লাহরাবুল একায়েতে বলেন হুদাল্লিন নাস আর একায়েতে বলেছেন হুদাল্লিনুত্তাতি সুদূর শুধু মা খুজে সংরক্ষিত কিতাব পুরাণ শরীর पृथ्वी मानुषर समाधे पाठाल क्य अल्लाह बोलें हुदाल्लिन नास समस्त मानुषर हेदायतर समस्त मानुष केन्नत सुधार रास्ता देख समस्त मानुष के जान्नर सूधा रास्ता देख नास हुदाल नासक वितर और हुदाल्ल मुक्त खुदा बीधे परहेदगार अर्थात जरा आल्लाह के अल्लाह के भय चलते चाय तरना पद्धा इन्हें आर प्रश्न जा प्रश्न दुई जवाब दिलें क्यों आल्लाह दुई भाव এত দূরের থেকে লোহে মাহুস থেকে দুনিয়ার মানুষের সমাজে এই খিতাব আল্লাহ কেন পাঠালেন এটা হলে প্রশ্ন এক জবাবে আল্লাহ বলেন সমস্ত মানুষের হেদায়তের জন্য আর এক জবাবে বলেন মুক্তাকিনদের হেদায়তের জন্য সমস্ত মানুষের হেদায়তের জন্য হয়ে থাকলে মুত্তাকিনদের হেদায়তের জন্য বলার কোনো মানে থাকে না আর শুধু মুত্তাকিনদের হেদায়তের জন্য কোরান্না দিল করে থাকলে সমস্ত মানুষের জন্য কোরান্না দিলে বলার কোনো মানে হয় না ই উল্টা ভাল্লা দুই কথা বললেন কেমন এক প্রশ্নের জব स्थल मानुष के डर दिल नियमित दुपान कर लियमित घी खाइल नियमित খাইলে নিয়মিত ডিম খাইলে তোমার শরীর নিষ্টপুষ্ট হবে বলিষ্ঠ হবে শক্তিশালী হবে ডাক্তার ধরনের মানুষ শক্তিহীন মানুষ নিয়মিত দুধ পান করলে তা স্বাস্থ্য শক্তিশালী হয় নিয়মিত ডিম খাইলে স্বাস্থ্য ভালো হয় নিয়মিত ঘি খাইলে স্বাস্থ্য ভালো হয় এটা সর্বলোপের জন্য কিন্তু ঘটনাক্রমে जे दुरबल लोकटा के डाक्त कथा दिलेंुरबल लोकटारा हजम शक्ति नहीं दूध खाइ डीम खाइ घी खाइ हजम करते दूर कथा साधारण खाना खाइसे हजम करते जुदी डाक्तर पर मत घी खाले शक्तिशाली होबा और गायल हो গির দুষে না ফেটের দুষে এইটা আপনাদের বোধ হয় গায়াল হওয়ার মূলে দুষটা গিয়ের মধ্যে না তার পেটের প্রতি পেটের মধ্যে ঠিক তেমনিভাবে কোরআনের মধ্যে সর্ব লোকের এই জাননাতে যাওয়ার সুগাহতের বিবরণ আছে কিন্তু যারা ব্রেইনে গণ্ডগোল যাদের মাথায় গণ্ডগোল ওই লোকটার আসিল পেটে গণ্ডগোল আর মানুষের মধ্যে যাদের মাথায় গণ্ডগোল এরা কোরআন পড়লে কোরআন বুঝলে আরো পথভ্রষ্ট হবে কারণ তার মাথায় এটা ডাইজেস্টাই এই কারণে বলেন সমস্ত মানুষের জন্য কোরআন হেদায় অর্থাৎ সমস্ত মানুষকেই কোরআনে জান্নাতে যাওয়ার পথ দেখায় আর এখানে রায়াতে বলেছেন হুদাল্লিল মুতাকিম শুধুমাত্র যাদের মাথায় গণ্ডগোল নাই যারা সরলভাবে কোরআনকে গ্রহণ করার জন্য প্রস্তুত তাদেরকেই তারাই শুধু কোরআনের হেদায়াত গ্রহণ করতে পারে গিয়ের মধ্যে সর্বলোকের জন্যই স্বাস্থ্য ভালো হওয়ার ব্যবস্থা আছে ডায়রিয়া রুগী গ্রহণ করতে পারে না এটা গিয়ের দোষ নয় রুগীর দোষ ঠিক তেমনিভাবে কোরআনের মধ্যে সর্বলোকের ওই হেদায়তের ব্যবস্থা আছে যাদের মাথায় গণ্ডগোল তারা গ্রহণ করতে পারে না যে কোরআনের দোষ না তার মাথার দোষ কোরআনের দোষ নয় তার মাথার দোষ করিম সাল্লিমের আবু তালিম নাম ছিল আবু তালিম আবু তালিম যখন রসুলের অভিভাবক তখন সমাজের মুখে বড় বড় মূর্তি পূজারীদের নেতারা আবু কাছে রসুলের বিরুদ্ধে বিচার দায়ের করলো যে তোমার বাতিজা হয় আবু তালিব আমরা সদ্যগোষ্ঠীর থেকে দেব দেবীর বলে তোমার মতো সর্দারের বাতিদা হওয়ার কারণে এতদিন বরদাস্ত করেছি এবার আর বরদাস্ত করা সম্ভব নয় তোমার বাতিলাকে পারলে তুমি সামলাও না পারলে আমাদের হাওলা করে দাও আমরা পিটাইয়া তার এসে আবু তালিব বললেন বাতিজা। তোমার কাছ তুমি করো মানুষের কাছে লা দেখলে তো তোমার বিরুদ্ধে কি বিচার রসুল আবু তালিবের কথা জবাব না দিয়া কানতে লাগলেন চকু দিয়া ঝরঝর করে পানি পড়তে লাগে রসুলের চোখে পানি দিকে রসুলের কান্দা দেখে আবু তালিব জিজ্ঞাসা করলেন বাচ্চিতা কেন কান্দ বলো আমার প্রশ্নের জবাব দিলা না তুমি কান্দ কেন আপনি আমার পক্ষে তাকেন আর না তাকেন আমি আমার কাজ করতেই তখন আবু তালিক বলল ঠিক আছে তাহলে তুমি তোমার কাজ করো এরা যে বলেছে তোমাকে পিটাইয়ে আসা করবে আমি কথা দিলাম আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় তোমার গায়ে কালকে হাত তুলতে দেবো না তোমাকে পিটাইতে হইলে আগে আমাকে হত্যা করতে হবে আবু তালিব তাদের পক্ষে গেলে রইল প্রাণের বাঘিরে তোমার গায়ে হাত তুলতে হইলে আগে আমাকে হত্যা করতে সেই আবু তালিবের মরণকালে রসুল বললেন চাচা এইভাবে জুকি ঝুঁকি নিয়ে আমার পক্ষপাতিত্ব করেছেন দুঃশনদের মোকাবেলায় কিন্তু আপনি নিজেও তো গ্রহণ করেন নাই আপনি পরকালের জাহান্ন থেকে নাজাদ পাবেন না আপনাকে নাজাদ দেওয়ার জন্য আপনার কাছে সুপারিশ করার পারমিশনও আমি পাব আপনি একটি বার আবার কানে কানে লাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলুন মাঠে আল্লাহর কাছে সুপারিশ করব আপনাকে জাহান নাম থেকে নাজ বলে তুমি যে বলেছো যে বিশ্বাস বিশ্বাসনা করলে পরকালে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে না এই কথাটা আমার বুঝার বাকি নাই এই কথাটা বুঝা বাকি নাই কিন্তু কত না এই সমাজের সবগুলি মানুষ মূর্তি বুঝাবে বাপদাদার আমল থেকে মূর্তি পূজা করে আসে আজকে যদি আমি মরণ কালে লাল ইল্লাহ গ্রহণ করে মরি সমাজের লোকেরা বলবে যে আমাদের সর্দার আবু তালেব মরণ কালে পথ ছেড়ে দিয়ে বাতিদার খোব গড়ে করলো এই যে একটা দীক্ষার দিবে এই যে একটা কলঙ্কাবে দুনিয়াতে আমার এই কলমকে কলম ঘটা আমি চাই না বরং দুনিয়াতে আমার এদের কাছে আমার সুনামটা বজায় তা খুব বিনিময়ের পরকারের জাহান নাম কি আমি গ্রহণ করেনি আবু তালিব না বুঝে না বুঝেই গ্রহণ করল না না বুঝে শুনেই গ্রহণ করল রসুল আবু তালিবকে জান্নাতের পথ চিনাইলেন কিনা কোরআন তাকে জান্নাতের পথ দেখাইল কিনা তাহলে গ্রহণ করল না কেন বুদানির ত্রুটির কারণে না কোরআনের ত্রুটির কারণে না তার মাথায় বন্ডবো মাথায় ভাবে আমাদের বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমানের মাথায় গণ্ডগোল কোরআন গ্রহণ করতে রাজি নয় আমরা সিলিজি ভাষায় একটা কথা কথা আসল কথা যদি হই বা দই আবু তালিব কোরআনের কথা গ্রহণ করতে রাতি ছিল না বর্তমান দুনিয়ার কজন মুসলমান কোরআনের কথা গ্রহণ করতে রাজি মদনিস বলে গেছেন আল্লাহ কুরআে পরিষ্কার বাসায় মদকে হারাম বলেছে কোন দেশের কোন সরকারে যদি মদ হারাম আইন করে এর বিরুদ্ধে মুসলমানেরা আন্দোলন করে বর্তমান তুর্কিস্তানেরও একই অবস্থা বর্তমান তুর্কিস্তান সরকার মদকে নিষিদ্ধ করেছে মুসলমানেরা এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে যারা আমরা মদ নিষিদ্ধ মানব না আমরা কথা বলি এইসব মুসলমানের মধ্যে আর আবু তালেবের মধ্যে বেশ কম্পায় এই জন্য আল্লাহ তকুল একা এতে বলেন হুদাল্লিন হুদাল্লিন্নাতের পদ দেখায় কিন্তু সর্বলোক এই পদ গ্রহণ করে না যারা গ্রহণ করে তাদের নাম মুত্তফিল আজকের আলোচনার এই শেষ কথাটা আমরা বিদায়ের সময় স্মরণ রাখি যে পুরাণ সর্বলোক জান্নাতে যাওয়ার পথ দেখায় কিন্তু সর্বলোক গ্রহণ করে না যারা কোরআনের জাগানো পথ গ্রহণ করে তাদেরকে কোরআনের বাসায় কি বলা হয়। হয়ত আজকের মতো আলোচনা এখানে অসমাপ্ত রইল ইনশাআল্লাহ আগামীকাল আবার এখান থেকে আলোচনা শুরু হবে এখন আজান হবে যাদের উদোনাই উদু করবেন যাদের উদু আসে তারা নামের ব্যবস্থা গ্রহণ করবেন